সুর মরিয়ম ইসমিল্লাহম পরম দয়াময় নিরতিশয় মেহরবানো যা ইহা সেই রহমতের বিবরণ যাহার তোমার রব তাহার বান্দা জাকারিয়ার প্রতি করিয়াছিলেন যখন সে তাহার রবকে চুপে চুপে ডাকিয়া ছিল ওকুম বি সে নিবেদন করিল हे उज्जवल हे पर दीघा तुम्हार निकट दोआ करिया क्यकाम हई नाई स्त्रीय बंधा तुम्हें तुम विशेष अनुग्रह उत्तराधिकारी दान कर जे उत्तराधिकारी हईबे और युब वंशे मीराश लाभ करीब আর হে আমার রব তাহাকে একজন পছন্দসই মানুষ বানাও হে জাকারিয়া আমরা তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিতেছি তাহার নাম হইবে ইয়াহিয়া আমরা এই নামের কোনো লোক ইতিপূর্বে পয়দা করি নাই সে বল হে আমার রব আমার ঘরে পুত্র সন্তান হইবে কি করিয়া যখন আমার স্ত্রী বন্ধা আর আমি বৃদ্ধ হইয়া শুকাইয়া গিয়াছি এই রকমই হইবে তোমার রব বলেন ইহা তো আমার পক্ষে অতি সামান্য ব্যাপার ইহার পূর্বে আমি তোমাকেও তো কয়দা করিয়াছি যখন তুমি কিছুই ছিলেনা জাকারিয়া বলিল হে আমার রব আমার জন্য কোনো নিদর্শন ঠিক করিয়া দাও বলিলেন তোমার জন্য নিদর্শন এই যে তুমি ক্রমাগত তিন দিন পর্যন্ত লোকদের সহিত কথা বলিতে পারিবে না অতপর সে বাহির হইয়া তাহার লোকজনের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদিগকে বলিল যে তোমরা সকাল ও সন্ধ্যা তসবি করোয়া হুকিয়া हे इ खोदाई कितब के शक्त कर धारण कर बाल्यकाल हईते हुक द्वारा धन्य करियाजे पक्ष हईते कोमल हृदय और पवित्रता दान करहेजगार रक्ष दाम्भिक और अहंकारी नाफरमानी सालाम जेदिन से पायदा हई आजेदिन से मृत्युबरण कर এবং যেদিন সে জীবিত রূপে উত্থিত হইবে আর হে মুহাম্মদ। এই কিতাবে মরিয়ামের অবস্থা বর্ণনা কর যখন সে আপন লোকজন হইতে আলাদা হইয়া পূর্ব প্রান্তে নির্জনবাসী হইয়া গিয়াছিল এবং পর্দা টাঙ্গাইয়া উহার আড়ালে লুকাইয়া বসিয়াছিল এ অবস্থায় আমরা তাহার নিকট আপন রুকে পাঠাইলাম আর সে তাহার সম্মুখে এক পূর্ণাঙ্গ মানুষের আকার ধারণ করিয়া আত্মপ্রকাশ করিল কোন ক্ষোধাভীর ব্যক্তি হইয়া থাকো তবে আমি হইতে রহমানের আশ্রয় প্রার্থনা করি সে বলিল আমি তো তোমার রবের নিকট হইতে প্রেরিত আর এইজন্য জন্য হইয়াছি যে আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করিবা মরিয়ম বলিল আমার পুত্র হইবে কেমন করিয়া যখন আমাকে কোনো মানুষ স্পর্শ পর্যন্ত করে নাই আর আমি কোনো চরিত্রহীনা নারীও নই বলিল এইভাবেই হইবে তোমার রব বলেন এইরূপ করা আমার পক্ষে খুবই সহজ আর আমরা ইহা করিব এই উদ্দেশ্যে যে এই পুত্রকে লোকদের জন্য একটি নিদর্শন আর নিজের তরক হইতে একটি রহমত বানাইব এই কাজ অবশ্যই হইবে। মরিয়ামের গর্ভে এই সন্তানের ভ্রূণ সঞ্চার হইল আর সে এই গর্ভ বহন করিয়া এক দূরবর্তী স্থানে চলিয়া গেল তাহাকে একটি খেজুর গাছের নিচে পৌঁছাইয়া দিল সে বলিতে আমি যদি ইহার পূর্বেই মরিয়া যাইতাম আর আমার নাম পর্যন্ত অবশিষ্ট না থাকিত फेरिस्ता पहा चिंता ए गाचट कांडिया नड़ा दाओ तुम्हारे तरता जा खेज टप टप कर তুমি তাহা খাও পান করো আর তোমার চোখ ঠান্ডা করো এই সময় তুমি যদি কোনো লোক দেখিতে পাও তবে তাহাকে বলো আমি রহমানের জন্য রোজার মানত মানিয়াছি এই কারণে আমি আজ কাহারও সহিত কথা বলিব না অতঃপর সে তাহার সন্তানকে কোলে নিজ জাতির লোকদের নিকটে আসিল লোকেরা বলিতে লাগিল হে মরিয়ম তুমি তো বড়ই পাপের কাজ করিয়া বসিয়াছ হে হারুনের বোন তোমার পিতা তো কোনো খারাপ লোক ছিল না তোমার মাও ছিল না কোনো চরিত্রহীনা নারী কাহু কলিমিয়া মরিয়াম শিশুটির দিকে ইশারা করিল लोकर इ कथा बल से तो दोलनई सही शिशु मात्र शिशुटी उठिली आल्लर बंदा किताब दियां और नब्बी बनाई এবং আমাকে বরকতময় করিয়াছেন যেখানে আমি থাকি না কেন আর যতদিন আমি জীবিত থাকিব ততদিন আমাকে নামাজ ও জাকাত আদায়ের নিয়ম পালনের হুকুম করিয়াছেন ও বহু জগয়া এবং আপন মায়ের হক আদায়কারী বানাইয়াছেন তিনি আমাকে স্বেচ্ছাচারী ও খারাপ চরিত্রের বানান নাই সালাম আমার প্রতি যখন আমি ভূমিষ্ঠ হইয়াছি যখন আমি মরিব আর যখন আমি পুনরুজ্জীবিত হইয়া উত্থিত হইব قول الحق الذي فيه يمترون হইল মরিয়ম পুত্র আর ইহাই হইল তাহার সম্পর্কে চূড়ান্ত সত্য কথা যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করে ما كان لله ان يتخذ من ولد سبحانه اذا قضى امرا فانما يقول لهكم فيكون आल्ला कह के निजर पुत्र बनाई बार क्या करें पाट और पवित्र सत्ता फैसला करें तक हरिताह आल्ला तुम्हार रब अतए तुम्हारे बंदेगी कर इरल सठीक पथ কিন্তু তারপর বিভিন্ন লোক পরস্পর মতভেদ করিতে লাগিল অতএব যাহারা কুফুরি করিল তাহাদের জন্য সেই সময়টি বড়ই ধ্বংসকর হইবে যখন তাহারা এক মহাদিবস দেখিতে পাইবে যখন তাহারা আমার সম্মুখে উপস্থিত হইবে সেদিন তো তাহাদের কানও খুব শুনিতে পাইবে তাদের চক্ষুও খুব দেখিতে থাকিবে কিন্তু আজ এই সুস্পষ্ট গুমরাহির মধ্যে লিপ্ত রহিয়াছে আমর হে মুহাম্মদ এ অবস্থায় যখন ইহারা বেখে হইয়া রহিয়াছে ইমান গ্রহণ করিতেছে না তাহাদিগকে সেই দিনের ভয় দেখাও যেদিন চূড়ান্ত ফয়সলা করা হইবে এবং আফসোস ও অনুতাপ করা ছাড়া কোন উপায় থাকিবে না শেষ পর্যন্ত আমরা সমস্ত জিনিসের উত্তরাধিকারী হইব এবং সবকিছু আমার দিকে আর এই কিতাবে ইব্রাহিমের কাহিনী বর্ণনা করো সে নিঃসন্দেহে একজন সত্যনিষ্ঠ মানুষ जख से तहार पिता के बलिया अब्बा जान अपनी क्यों से इबादत करें जहां ना सुनी पर देखी परे और ना अपनार्ज सम्पादन कर सक्षम আব্বা জান। আমার নিকট এমন এক ইলমাসি আছে যাহা আপনার নিকট আসে নাই আপনি আমাকে অনুসরণ করিয়া চলুন আমি আপনাকে সঠিক পথ দেখাইব পিতা আপনি শয়তানের বন্দগী করিবেন না শান্ত রহমানের নাফর মান এ ছিল রহম্যতিয়া আব্বা জান আমার ভয় হইতেছে আপনি রহমানের আজাবে নিমজ্জিত হইয়া না পড়েন আর শয়তানের সাথী হইয়া না বসেন পিতা বলিল ইব্রাহিম তুই কি আমার মাবুদের প্রতি বিমুখ হইয়া গেছিস। তুই যদি বিরত না হোস তবে আমি তোকে পাথর নিক্ষেপে ধ্বংস করিয়া দিব তুই চিরদিনের তরে আমার নিকট হইতে দূরে সরিয়া যা বলিল আমি আমার রবের নিকট দোয়া করি তিনি যেন আপনাকে মাফ করিয়া দেন আমার রব আমার প্রতি বড়ই অনুগ্রহশীল এ আমি যাইতেছি। আর সেই সত্তাগুলিকেও যাহাদিগকে আপনারা আল্লাহকে বাদ দিয়া ডাকিয়া থাকেন আমি তো আমার রবকেই ডাকিব আশা করি আমি আমার রবকে ডাকিয়া ব্যর্থকাম হইব না অতঃপর যখন সে সেই লোকদের এবং আল্লা ব্যতীত তাহারা আর যাহাদের ইবাদত করে তাহাদের হইতে বিচ্ছিন্ন ও নিঃসম্পর্ক হইয়া গেল তখন আমরা তাহাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করিলাম এবং প্রত্যেককে নবী বানাইলাম রাহু চিনিয়া আর তাহাদিগকে সিও রহমতে ধন্য করিলাম এবং তাহাদিগকে সত্যিকার সুনাম সুখ্যাতি দান করিলামু ক্যান এই কিতাবে আরো উল্লেখ করো মুসার কাহিনী সে ছিল এক নিষ্ঠাবান ও মনোনীত ব্যক্তি আর রাস্ত ছিল সে আমরা তাহাকে তুরের ডান দিক হইতে ডাকিলাম এবং গোপন কথাবার্তা দ্বারা তাহাকে নৈকট্য দান করিলাম রাহু রহনাচিন अनुग्रहेर भाई हारून के नबी बनाइए यह किताबे इस्माइलर कथाओ स्मरण कर से वा पालने सत्यनिष्ठा और छो नबीर सुल মরু আহ্লাহ বিশ্ব নী মরুইয়া সে তার ঘরের লোক দিগো কে নামাজ ও জাকাতের হুকুম দিত সর্বোপরি নিজের রবের নিকট ছিল পছন্দনীয় ব্যক্তি সে ও কি दृशर कथा उल्लेख करो मानुष एवं नबी छह के उन्नीत कर ইহার সেই সব নবী পাই গম্বর যাহাদিগকে আল্লাহ তালা নিয়মত দান করিয়াছিলেন আদম সন্তানের মধ্যে হইতে আর যাহাদিগকে আমরা নুহের সহিত কিস্তিতে সয়ার করাইয়াছিলাম ইহাদের বংশধর ইব্রাহিমের বংশধর হইতে ইসরায়েলের বংশধর হইতে আর ইহারা ছিল সেই লোকদের মধ্যে হইতে যাহাদিগকে আমরা সঠিক পথ নির্দেশ দান করিয়াছিলাম এবং বাছাই করিয়া নিয়াছিলাম ইহাদের অবস্থা এই ছিল যে রহমানের আয়াত যখন তাহাদিগকে শোনানো হইতো তখন কাঁদিতে কাঁদিতে তাহারা সিজদায় দায় পড়িয়া যাইতো পরন্তু ইহাদের পর সেই অযোগ্য ও অবাঞ্ছিত লোকেরা তাহাদের স্থলাভিষিক্ত হইল যাহারা নামাজকে বিনষ্ট করিল আর প্রবৃত্তির লালসা বাসনার অনুসরণ করিল অতএব সেদিন খুব নিকটেই যখন তাহারা গুমরাহীর পরিণামের সম্মুখীন হইবে অবশ্য যাহারা তবা করিবে ইমান আনিবে ও নেক আমল অবলম্বন করিবে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের বিন্দুমাত্র অধিকার বিনষ্ট হইবে না তাহাদের জন্য রহিয়াছে চিরস্থায়ী জান্নাত রহমান তাহার বান্দাদের সহিত গোপনে ওয়াদা করিয়া রাখিয়াছেন আর এই ওয়াদা নিঃসন্দেহে পূর্ণ হইবেই হইবে لا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا شখানে তাহারা কোনো বেহুদা কথা শুনিবে না যা কিছু শুনিবে ঠিকমতই শুনিবে আর নিজদের রিজিক নিয়মিত সকাল সন্ধ্যা লাভ করিতে থাকিবে ইلکাল জান্নাতুল্লাতী نورثু মিন ইবাদিনা মান কানাতাকিয়া ইহা সেই জান্নাত যাহার উত্তরাধিকারী আমরা বানাইব আমাদের বান্ধাদের মধ্যে অহেজগার লোক দিগকে হে মোহাম্মদ আমরা তোমার রবের হুকুম ব্যতীত হই না। যাহা কিছু আমাদের সম্মুখে রহিয়াছে पीछे रही जहा कि रही सब जिन मालिक तुम रब क्या आसमान और जमीन और से रब যাহা আসমানের মাঝখানে রহিয়াছে অতএ তোমরা তাহারই বন্দেগি কর এবং তাহারই বন্দেগির উপর দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া থাকো তোমাদের জানা মতো তাহার সমতুল্য কোন সত্তা আছে কি মানুষ বলে আমি যখন সত্যই মরিয়া যাইব তখন কি আমাকে পুনরুজ্জীবিত করিয়া উত্থিত করা হইবে মানুষের কি এই কথা মনে পড়ে না যে আমরা যখন তাহা প্রথম সৃষ্টি করিয়াছি তখন তাহার তো কিছুই ছিল না হোম তোমার রবের শপথ আমরা অবশ্যই এইসব লোককে এবং ইহাদের সাথে শয়তানগুলিকেও ঘিরিয়া আনিব তারপর জাহান নামের চতুর্শ্বে আনিয়া তাহাদিগকে উপর করিয়া ফেলিয়া দিব। দিবান অতঃ্পর প্রত্যেক দল হইতে এমন প্রতিটি ব্যক্তিকে ছাঁটাই বাছাই করিয়া লইব যাহারা রহমানের বিরুদ্ধে অত্যধিক বিদ্রোহী ও দুর্বিনীত হইয়াছিল পরন্তু আমরা জানি ইহাদের মধ্যে জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য সবচেয়ে যোগ্য কাহারা তোমাদের মধ্যে এমন কে হই নাই যে জাহান নামের উপর দিয়ে অতিক্রান্ত হইবে না ইহা তো একটি চূড়ান্ত স্থিরকৃত বিষয় যাহা বাস্তবায়িত করা তোমার রবের দায়িত্ব সেই সঙ্গে আমরা সেই লোকদিগকে রক্ষা করিব যাহারা জীবন যাপন করিয়াছে আর জালিম উহাতেই নিক্ষিপ্ত অবস্থায় রাখিয়া দিব وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيُرٌ مَّقَامًا خَيُرٌ مَّقَامًا وَأَحْسَنُ نَدِيَّا اے لوگ دیگو کہ جاکن آما دیر سُسْفَسْتْ آ آيات سموح سُنانو حای تاکن آماننا کری رائع ايماندار لوگ دیگو کہ بولی بولو آما এবং কাহার মজলিস সমূহ অধিক জাগজমক পূর্ণ অথচ ইহাদের পূর্বে আমরা এমন কত জাতিকেই তো ধ্বংস করিয়াছি যাহারা ইহাদের অপেক্ষাও অধিক সাজ অধিকারী ছিল এবং বাহ্যিক জাগজমক ও চারটিকে ইয়াদের তুলনায় অনেক অগ্রসর ছিল ফল দুঃহ মজ্ ইউ নয় লম সাল মো নো সৌম কাল মো নো শৌম কু অহাদি কোকে বলো যে ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত হয় রহমান তাহাকে অবকাশ দিয়ে থাকেন এমনকি শেষ পর্যন্ত এইসব লোক যখন সেই জিনিসটি দেখিয়া লয় যাহার ওয়াদা তাহাদের নিকট করা হইয়াছে তাহা খোদাই আজাব হোক কিংবা কিয়ামতের সময় তখন তাহারা জানিতে পারে কাহার অবস্থা খারাপ এবং কাহার দলবল দুর্বল পক্ষান্তরে যেসব লোক সঠিক ও নির্ভুল পথ অবলম্বন করে আল্লাহ তাহাদিগকে হেদায়েতের পথে অধিক অগ্রগতি ও তরক্কি দান করেন আর দীর্ঘস্থায়ী নেহই তোমার রবের নিকট কর্মফল ও পরিণতি হিসাবে অতি উত্তম অতঃপর তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে আমাদের আয়াতসমূহ মানিয়া লইতে অস্বীকার করে এবং বলে যে আমাকে তো ধন ও সন্তান সন্ততি দ্বারা ধন্য করা হইতে থাকিবেই সেকি কি বিষয়ে জ্ঞান লাভ করিতে পারিয়াছে কিংবা সে রহমানের নিকট হইতে কোনো প্রতিশ্রুতি আদায় করিয়া লইয়াছে কখনো নয় সে যাহা কিছু বলে তাহা আমরা লিখিয়া লইব এবং তাহার জন্য নির্দিষ্ট শাস্তির মাত্রা আমরা আরো বৃদ্ধি করিয়া দিব যে বলে তা সবই শেষ পর্যন্ত আমার নিকটে থাকিয়া যাইবে এবং সে একাকেই আমার নিকট হাজির হইবে এই লোকেরা আল্লাহকে ছাড়িয়া দিয়া নিজেদের কিছু খোদা বানাইয়া রাখিয়াছে যেন তাহারা ইহাদের পৃষ্ঠপোষক ও শক্তিবর্ধক হইতে পারে না কেহই পৃষ্ঠপোষক ও শক্তিবর্ধক হইবে না উহারা সকলেই ইহাদের ইবাদত অস্বীকার করিবে এবং উল্টা ইহাদের বিরোধী হইয়া দাঁড়াইবে তুমি কি লক্ষ্য করিতেছ না যে আমরা এই সত্য অমান্যকারী লোকদের যাহারা ইহাদিগকে খুব বেশি করিয়া প্ররোচিত করিতেছে অতএব এখন ইহাদের উপর আজাব নাজিল হওয়ার জন্য অস্থির হইয় না আমরা ইহাদের দিন গণনা করিতেছি সেদিনটি অবশ্যই আসিবি যেদিন মুত্তাকি লোকদিগকে আমরা মেহমানের মতো রহমানের দরবারে উপস্থিত করিব। করিবাই আর অপরাধী ও পাপাচারী লোকদিগকে পিপাসার তো জানোয়ারের মতো জাহান নামের দিকে তালাইয়া লইয়া যাইব সেই সময় যারা রহমানের দরবার হইতে প্রতিশ্রুতি লাভ করিয়াছে তাহারা ব্যতীত অপর লোকেরা কোন সুপারিশ আনিতে সক্ষম হইবে না অকাল তারা বলে রহমান কাহা কেউ পুত্র ইয়া অতি সাংঘাতিক বেহুদা কথা যাহা তোমরা রচনা করিয়া লইয়াছু অসম্ভব নয় যে আসমান ফাটিয়া পড়িবে জমিন বিভিন্ন হইয়া যাইবে আর পাহাড় পর্বত ধুলিস্বাত হইবে এই কারণে সে লোকেরা রহমানের সন্তান হওয়ার দাবি করিয়াছে জমিন ও আসমানের মাঝখানে যাহা কিছু আছে हा सबारे बिस्थित हईबे सकल के परिवेशन कर दिख के गणना कर दिन सकले क्तिगत भाव हाजिर हईते हई जेसब लोक इमान आनियाल कर रहमान अंतरे अवश्य भलोबास संचार कर दीबें অতএব হে মোহাম্মদ এই কালামকে আমরা সহজ করিয়া তোমার মুখের সাহায্যে এই জন্য নাজিল করিয়াছি যে তুমি মুত্তাকি লোকদিগকে সুসংবাদ দিবে এবং হটকারী লোকদিগকে ভয় দেখাইবে ইহাদের পূর্বে আমরা কত জাতিকেই তো ধ্বংস করিয়া দিয়েছি। এখন কি তুমি তাহাদের কোনো চিহ্ন খুঁজিয়া পাও কিংবা তাহাদের ক্ষীণ শব্দও কি কোথাও শোনা যায়